بسم الله الرحمن الرحمن بضاعتنا اعتراف بالخطايا ودمع واكف صدقا يسال ننادي حين تختنق الحنايا أرحنا بالصلاة أياه بلا উপস্থিতি আমরা গত পর্বে জিহাদের ক্ষেত্রে বা অপারক কারা এই শিরোনামে মাঝুরদের নিয়ে আলোচনা করেছি কিন্তু এই মাঝুর বা অপরকদের থেকে জেহাদ রোহিত হয়ে যাওয়া বা তারা এর থেকে অব্যাহতি পাওয়ার অর্থ এই নয় যে তাদের কোনো দায়িত্বই নেই বা কিছুই করার নেই তাদের এই অপারগ অবস্থায়ও কিছু করণীয় আছে যেগুলো তাদের জেহাদে বের না হতে পারার গুণাহ থেকে পরিত্রাণ পাওয়ার শর্ত আজ আমরা আপনাদের উদ্দেশ্যে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তা বলেন ولا على الذين اذا ما اتوك لتحملهم قلت لا اجد ما احملكم عليه تولوا واعيونهم تفيض من الدمع حسنا الا يجدوا ما ينفقون ضرب الاول এবং ওসস্তাদের উপর কোন গুনাহ নেই এবং গুনাহ নেই তাদের উপর যাদের খরচ করার সামর্থ্য নেই যদি তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি কল্যাণ কামনা করে এসব সৎ এবং ওই সব লোকদের উপরও কোনো গুনাহ নেই যখন তারা আপনার নিকট এই উদ্দেশ্যে এসেছিল যে আপনি তাদেরকে বাহন দান করবেন তখন আপনি বলে দিয়েছেন যে আমার নিকট তো কোনো কিছুই নেই যার উপর আমি তোমাদেরকে আরোহণ করাবো তখন তারা এই অবস্থায় ফিরে যায় যে তাদের ব্যয় করার মতো কোনো সম্বল না থাকার অনুতাপে তাদের চক্ষু থেকে অশ্রু বেয়ে পড়ে উল্লেখিত আয়াতে মাঝুর বা অপারগরা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়টিকে আল্লাহ তালা দুটি বিষয়ের সাথে শর্তযুক্ত করেছেন এক जदि तारा आल्ला तरस प्रति कल्याण कमनास कल्याणकामी ऊपर को गुणाह नहीं अर्थात ये कल्याण जहात एक शर्त इबने कासिद रहा हम आल्लाह बोलें ता जदि बसे बस अवस्थाय कल्याण कमना लोकदे के विभ्रांत ना करके जिहदे बाधा प्रदान ना करा कल्याणकामी कुरान सुन्हाजुर ऊपर निमुक्त काजगुल आवश्यक प्रमाणित है एक अंतर स्वच्छता অর্থাৎ অন্তরে জেহাদের প্রতি ভালোবাসা থাকতে হবে জেহাদে যেতে না পারার কারণে অন্তর ব্যতীত হতে হবে অপারগতা দূর হলে জেহাদে বের হওয়ার দৃঢ় ইচ্ছা থাকতে হবে যেমন রাসুমসাল আলী ওসাল্লামের কিছু সাহাবি জিহাদে যাওয়ার বাহন জন্তু না পাওয়ায় জেহাদে বের হতে পারেননি তখন তাদের অবস্থা কেমন ছিল তা কোরআন বিবৃত হয়েছে আল্লাহ তালা বলেন তাহম আল্লাহ ফিকুন তারা ফিরে গিয়েছিল তখন তাদের ব্যয় করার মতো কোনো সম্বল না থাকার অনুতাপে তাদের চক্ষু থেকে অশ্রু বেয়ে পড়ছিল অন্তরের স্বচ্ছতা আবশ্যকীয়তার বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝে আসে রাসুল সাল্লি ওসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিসটি থেকে রাসুল সাল্লী ওসাল্লাম বলেন মান মাতা ওয়ালাম ইয়াকু ওয়ালাম ইহাদ্দিস নফসাহ বেগসবিন মাতা আলা আলাহ মিন নিফাক যে মৃত্যুবরণ করল অথচ সে জেহাদ করেনি এবং অন্তরে জেহাদের ইচ্ছাও পোষণ করেনি সে নিফাকের একটা স্তরের উপর মৃত্যুবরণ করল দুই দোয়া করা তারা মুজাহিদদের জন্য আল্লাহ সাহায্যের জন্য দোয়া করবে ইসলাম ও মুসলিমদের বিজয়ের জন্য দোয়া করবে সোনালে নাসাইতে সহি সনাদে বর্ণিত হয়েছে রাসুম সাল আলী ওসাল্লাম বলেন ইনামা ইংসুরুল্লাহ উম্মা তাবিদাঈা বিদা সলাহি ইহ্লা সহিম আল্লাহ এই উমাহকে দুর্বলদের প্রার্থনা তাদের সালাত ও একনিষ্ঠতার কারণে সাহায্য করেন তিন আল্লাহর রাস্তায় খরচ করা অর্থাৎ দরিদ্র নয় এমন মাঝরুদের উপর মাল মালদারা মুজাহিদ্দ্যেরকে সাহায্য করা আবশ্যক তারা তাদের মাল দ্বারা মুজাহিদদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে তাদেরকে মাল দ্বারা সাহায্য করবে মুজাহিদ এবং শহীদদের পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখবে ও মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলি ওসাল্লাম বলেন মান জাহাজিয়ান ফি সাবিহি ফা ওমান ফি সাবিহি ফাকাদ ফকদা যে আল্লাহ রাস্তার কোনো যুদ্ধাকে প্রস্তুত করল সেও যুদ্ধ করলো আর যে আল্লাহ রাস্তার কোন যুদ্ধার পরিবারকে উত্তম রূপে দেখাশোনা করল সেও যুদ্ধ করল চার মুসলিমদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা এটি জিহাদী সক্ষম ও অক্ষম প্রতিটি মুসলিমের উপরেই ফরজ আল্লাহ তালা বলেন ইয়া নবীহল মিনীনা আল আল কিতাল হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করুন পাঁচ উম্মার নিকট ইসলাম ও মুসলিমদের প্রতি কাফ্রিদের বিদ্বেষের বিষয়গুলো আলোচনা করা ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে তাদের সয়দানি চক্রান্ত ও ঘৃণ্য পরিকল্পনাগুলো উম্মার সামনে ফাঁস করে দেওয়া তাদের দিনের অসরতা ও ভ্রান্ততা বর্ণনা করা তাদের নিন্দা করা এগুলি হাদিসে বর্ণিত জিহাদ বি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলী ওসাল্লাম বলেন জাহিদুল মুসরিকি নাবি আম আলী কুম ও কুম ও আলসিন আতিকুম তোমরা মুসরিকদের বিরুদ্ধে জান মাল ও মুখ দ্বারা জিহাদ করো উপরোক্ত দুটি বিষয় ওলামাই ক্যারামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যা এড়িয়ে যাওয়ার কোনোই সুযোগ নেই বা ধক্ষ্যজনিত কারণে বা স্বরীয় অন্য কোনো অজরের কারণে যেসব আলেমরা সরাসরি জিহাদের কাজ করতে পারছেন না তাদের দায়িত্ব হলো উম্মাহকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা তাদের সামনে জিহাদের সঠিক ব্যাখ্যা তুলে ধরা তাদের নিকট জিহাদের ব্যাপারে কাফিরদের প্রবাগাণ্ডা উন্মোচন করা রাষ্ট্রীয় তাগুদদের ইসলাম বিরোধী অবস্থানের বিষয়ে উম্মাহকে সতর্ক করা সম্মানিত ওলামাহি কেরাম আপনারা নবীদের ওয়ারিস अपन यायित्वगुलू अवश्य पालन करते हैं अन्यथा क्या दिन आल्ला सामने कठिन जवाबदिहितर सम्मुखीन हार भय करफिर मुस्टेक के व्यर्थ कर रखा जमन क्यों जदि सर ओजर कारण काफिर बसबास्ट आवश्यक है तर साध् अनुजय मुस्लिम देखी करार क्षेत्र त्यर्थ कर रखा जमनटी खंदक युद्धे नोमी मसदी आला खंदक युद्धे बनु कुराइजा बनु गतफान এবং কুরেসদের মাঝে ফাটল ধরিয়ে তাদেরকে যুদ্ধ করতে ব্যর্থ করেছিলেন লক্ষ্য করুন মাজুরা তাদের সাধ্য অনুযায়ী এই পদ্ধতিগুলো এবং জেহাদের কাজে কল্যাণ বইয়ে আনবে এমন সব পদ্ধতিগুলোর মাধ্যমে জেহাদের কাজে অংশগ্রহণ করতে পারে এমন কি এগুলো তাদের উপর আবশ্যকও এভাবে একজন মাজুর জেহাদের প্রতি আন্তরিক ও আগ্রহী হলে এই কাজগুলোর মাধ্যমে সেও জেহাদের ফজিলত ও স্বভাব অর্জন করতে পারবে রাসুমসাল্লি ওসাল্লাম বলেন ইন্না ইন্নাবিল মাদিনাচে আকান তোমরা যে কোনো অভিযানেই বের হও এবং যে কোনো উপত্যকায় অতিক্রম করো না কেন তারা প্রতিদানের ক্ষেত্রে তোমাদের সাথে থাকে কারণ অজর তাদেরকে আটকে রেখেছে আল্লাহ তাদেরকে বুঝার ও আমলের তাওফিক দিন মাহুর মুসলমানদেরকে তাদের করণীয় ফরিজাগুলোর ব্যাপারে সচেতন হওয়ার তাফিক দিন আিন ইয়ারবাল আলামিন